بسم الله الرحمن الرحيم لا تحزن إن الله معنا وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب به.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 নেককার দিনদার মুসলমান ভাইরা আমাদের মাসিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত আসকার ইসলাহী মাহফিল ঈশার আগে আমরা আলোচনা শুনে আসছিলাম একজন আল্লাহ পাকের বুজুর্গ বন্দার ইশার নামাজের পরেও আল্লাহ পাক আমাদেরকে আবার এই দিনই মজমার মধ্যে আসা এবং বসার তৌফিক দিলেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সকলের উদ্দেশ্য আল্লাহ পাক আমাকে মাফ করে দেন আল্লাহ পাকের কাছে আমি নাজাদ পেয়ে যাই এই আশা সকলের उद्देश्यर मध्य कोशकम नहीं उद्देश्य पर्त पहुंचते हिन्न माध्यम जमीन मध्य आध्यम के व्यवहार करा लगे आपन उद्देश्य ढा जा ढाका जाम अनेक रकम आकेल रिक्शा गाड़ी ट्रेन बस टयटा गाड़ी विभिन्न रकम माध्यम आए हेटे जावा समस्त माध्यमग मदे जार तौफिक जी अवस्थाय से ममटा के बेचे नवर चेषा कर सहज भाव मक्सद पर् पड़ी से अने ग्रहण करें আখেরাতে রাস্তা আপনার আমার গন্তব্য আমরা জান্নাতে যাব মাকসাদ উদ্দেশ্য সকলের এক আপনার বাড়ি আমার বাড়ি জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আপনাকে আমাকে একটা রাস্তা বাতিয়ে দিয়েছেন সিরতি এইখানে বিভিন্ন মাধ্যম নেয় একটাই মাধ্যম নবী সাল্লাম মাধ্যমতেরা জান্নাতে যাওয়ার জন্য উদ্দেশ্য সকলের উদ্দেশ্য যাওয়ার জন্য আল্লাপাক আমিন নবীকে পাঠিয়েছেন আমার মাধ্যমে রাস্তা বাতিয়ে দেওয়া হয়েছে যেই রাস্তার মধ্যে আমি রসুল চললাম যেই রাস্তার মধ্যে আমার সাহবাইক রাম চল ওই রাস্তাটাই হল জান্নাতে যাওয়ার জন্য সঠিক এবং সরল রাস্তা হাদিস শরীফের মধ্যে আসছে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম সাহাবাইক রামদের সামনে মাটির মধ্যে একটা সোজা লম্বা একটা দাগ দিয়েছেন ওই দাগটার আশপাশে আরো অনেকগুলি দাগ দিয়েছে আল্লাহ রসুল বলতেছেন সাহা দেখো জান্নতে যাওয়ার জন্য একটা রাস্তা এটা সোজা রাস্তা তার আশপাশে অনেকগুলি বক্র রাস্তা আছে बक्र रास्ता के जदि क्यों धरे से जाननाथ पर जो सम्भव बुझाइन रास्तारोरार मध्य हम नबी मोहम्मद रसुलसे रास्तार शेष भागे हमार आल्ला पाक बसा जदि तुम्हें आल्ला पर আমাকে বাদ দিয়া যদি তুমি ওই রাস্তায় যেতে চাও কেমত পর্যন্ত হাঁটবা কোনদিন তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবানা এই রাস্তাটাই আল্লাপাক মেহরবানি করে আপনাকে আমাকে শিখিয়েছেন এই দিনা সিরতল মুস্তাফি সিরতলিম আল্লাহ পাক রাস্তা বাতিয়েছেন ওই সোজা রাস্তাটা কোনটা এটার বয়ান করলেন ওই রাস্তা যাদের উপরে আল্লাহ পাক ন্যামত দান করেছেন যাদেরকে জান্নাতা বলছেন যাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন সমস্ত নবীর সুলগণ নিঃসন্দেহে তারা জান্নাতা ওই তাদের রাস্তাটাই আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম এই রাস্তাকে বাদ দিয়ে পৃথিবীতে যত রাস্তা আছে এগুলি সব বক্র রাস্তা এগুলে দ্বারা কেউ জাননাতে যেতে পারবেন তাহলে উদ্দেশ্য তো সবারই ঠিক খ্রিস্টান নাসারা বদ্ধ যুগী মেতর মজুর সকলের এই উদ্দেশ্য আমরা আখেরাতে দামি হয়ে যাব কেমক পর্যন্ত তাদের জান্নাতে যাওয়া ওই দামি হওয়ার নসিব হবে না যতক্ষণ পর্যন্ত রসুলের বাতলানো পথে মা না রসুল্লাহ সাল্লাম। এই রাস্তাটা জমিনের মানুষের কাছে দেওয়ার জন্য হাদিসের মধ্যে ঘোষণা করেছেন তারক রসুলি রসুল বলছেন ক্যামত পর্যন্ত ওই রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ পাক তোমাদের মাঝে কোরআন এবং হাদিস এই দুইটা রেখেছেন দুইটার বাহিরে কোন রাস্তা নাই প্রত্যেকটা মানুষ তার জীবনকে কোরআনের সাথে মিলাবে হাদিসের সাথে মিলাবে আয়নার মতো সামনে ধরবে চেষ্টে করা আয় কালামে দার্শনিক জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ জগতের মানুষকে স্মরণ করে বলে অ মুসলমানেরা ইমানদারেরা আল্লাহর কোরআনের সামনে নিজকে পেশ কর কোরআনকে আয়না বানাও দুনিয়ার জীবনে আয়নার সামনে যেমন মানুষকে দেখা যায় সে ভালো না মন্দ দাগ আছে না না আসে চেহারা বক্র না অবস্থা আয়নার সামনে স্পষ্ট হইয়া যায় আল্লাহ পাকের দেওয়া কোরআনকে আয়না বানাও কোরআনের সাথে নিজের জীবনটাকে মিলাও মিলাইয়া দেখবা তোমার জীবন যদি কোরআন স্বীকৃতি দেয় যাহা তোমার জীবনটা ঠিক আছে তুমি বুঝবা আল্লাহ পাক তোমাকে সেরাতুল মুস্তাকিমের উপরে রাখছে কোরা কল মে হক রায় রাস মুদনাস যে তু রস্তর শেজবা গে আল্লাহ পাক বসা এই এক জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দা তুমি যাইবার সময় পৃথিবীতে যেই রাস্তা তুমি যাও সেইখানের মধ্যে আমি আল্লাহ বসা আছি আবার যখন তুমি আমার কাছে আসবা ওই রাস্তার মধ্যে আমি আল্লাহ বসা আছি আমাকে বাদ দিয়ে তুমি যেতেও পারবা না আমাকে বাদ দিয়ে আসতেও পারবা সে আয়নার সাথে মিলাতে হবে আমার নামাজ আমার তিলাওয়াত আমার তসবি আমার দোকানদারি আমার ব্যবসা আমার খেত খামার আমার ব্যবসা বাণিজ্য আমার চাকরি নাকরি সবগুলাকে আমি ওই আয়নার সাথে মিলাবো কোরআনের আয়না কোরআনের আয়নায় যদি আমাকে বলে হ্যাঁ তুমি ঠিক অবস্থায় আসো আলে দেহে তাহলে নিঃসন্দেহে ময়দানে আল্লাহ পাক আমাকে বিনা হিসাবে জান্নাতের ফাইসালা করে দিবে এই আয়নার সাথে এই আয়নার সাথে মিল করাবার জন্য আল্লাহ রাব্বুল আলমিন সরাসরি কোরআনকে জমিনের মধ্যে পাঠিয়ে দেন নাই আল্লাপা কোরআন বুঝাবার জন্য বাস্তব কোরআন পাঠিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে সরাসরি কোরআন জমিনে আল্লাহ পাঠান কোরআন এমনই একটা অবস্থা কোরআন এমন একটা জ্বালাময়ী হালাত এই কোরআন এটা যেহেতু মানুষের পাথেও বানাই দিয়েছেন আল্লাহ কোরআনের সাথে নিজকে মিলাতে হবে এই জন্য কোরআন স্পর্শ করা লাগবে কোরআন তেলাবাত করা লাগবে কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে যেহেতু কোরআন এটা জালাময় কোরআন ডাইরেক্ট যদি কোরআন নাজেল করে দেয় এই জন্য পাকের মধ্যে কোরআনের মধ্যে বলতেছেন আমি যদি সরাসরি কোরআনকে কোন পাহাড়ের উপরে নাজেল করে দিতাম কোন জায়গার মধ্যে যদি আমি কোরআনকে নাজেল করে দিতাম অ জগগতের মানুষ তোমরা দেখতা। এই কোরআনটা কোরআনের চাপে কোরআনের ভয়ে পাহাড় গুলি গোলে পানি হয়ে যেত। যে খসিয় এই জন্য আমি কোরআনকে পাহাড়ের উপরে নাজেল করি নাই তাহলে বোঝা যায় কোরআন যেটা মানুষ বরদাস্ত করতে পারে এমন একজন মানুষ আল্লাপ বানাতে হবে যেই মানুষের মধ্যে কোরআন নাজেল করবে যিনি পাহাড় থেকে আরো বেশি সুন্দর এবং শক্ত হবে কোরআনকে ধারণ করতে পারে আল্লাহ পাক সেই ব্যক্তি তৈরি করলেন আল্লামা মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহুল্লাহ আলাই দারুলুম দেব মাদ্রাসার পঞ্চান্ন বৎসরের মোহতামিম ছিলেন যিনি লাগাতার সারাটা জিন্দিগি দিনের খাদমত করেছেন হাজর একটা উদাহরণ পেশ করে বলে অজগতের মানুষেরা তোমাদেরকে কোরআন বুঝাবার জন্য সহজ ব্যবস্থাপনা একটা ফিরিজ দক্ষ করে দেখো मानुष कार माध्यमे फ्रिज चालेंटर मे हिटार चाल दोनों उत्पादन अवस्था एक हिटारे स्वभा हल गरम फ्रिजर स्वभा हल इटा ठंडा कर দুইটার জাতিগত বানাবার মধ্যেই সেই সিস্টেম করে বানানো হয়েছে একই কারেন্ট দিয়া ফ্রিজের মধ্যে ঠান্ডা হয় একই কারেন্ট দিয়া ফ্রিজের থেকে হিটারের মধ্যে গরম হয় বড় আশ্চর্যর ব্যাপার কারেন্টের স্বভাব তো গরম এটা জাতিগত স্বভাব ফ্রিজের মধ্যে আসলে ঠান্ডা কেন হয়ে যায় ফ্রিজটা সময় ওইটা কি আলমিন আহকামুল হাকিমিন আল্লাহ সবাহ কোরআন নাজের সিদ্ধান্ত নিলেন কোরআন আল্লাহ পাকের ভাষা জালামুয়ী ভাষা গরম ভাষা যে আল্লাহ পাকের ভাষা যিনি পুরা নূরের তাজাল্লি আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার নূরের বেষ্টনীর মধ্যে আছেন সামান্য একটু কায়না আঙ্গুল মতন সরায়ে দিল পাহাড়টা জ্বলে সারকার হয়ে গেল মুসা ও বেউ হয়ে গেল আল্লাহ পাক বলতেছেন আমার মনস্ত আমি সিদ্ধান্ত নিলাম তৌরি জবুর ইঞ্জিলের হালাত আর আমার কোরআনের মধ্যে আসমান জমিন ফরক আছে তৌরিত আমার কোরআন আমার ভাষা জবুরও আমার ভাষা সব কিছুই আমার তবে এর মধ্যে কোরআনের মজে যা সবগুলার থেকে বেশি পাওয়ারফুল আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার বিজ্ঞানওয়ালারা যেমন কারেন্টটাকে প্রসেস করে ঠান্ডা বানাবার জন্য ফ্রিজের মতো একটা বস্তু তারা তৈরি করেছে আমি আল্লাহ কোরআ নাজিল করার সিদ্ধান্ত যখন নিলাম আমি ওরকম ঠান্ডা হওয়ার মতো একজন ব্যক্তি আমি আল্লাহ পাক নিজে মনোনীত করা আমার পক্ষ থেকে বানিয়েছি তিনি হলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এই কোরআনকে ডাইরেক্ট যদি আসমানের মধ্যে জমিনের মধ্যে আমি ছেড়ে দিতাম কোরআন স্পর্শ করা যেত না কেউ কোরআন পড়তে পারত না কোরআন থেকে ফায়দা নিতে পারত না যেহেতু সাথে নিজের জীবন পারবে না আমি আল্লাহ এমন একটা আখলাগ দিয়া এমন একটা চরিত্র দিয়া এমন একটা যোগ্যতা দিয়া আমি ফ্রিজের মতো নবী মোহাম্মদ রুসুল্লাহকে রহমতের নবী বানাইলাম এই नबी बनाइया त्रिश पारा कुरान नाजिल कोा नबुअत संस्पर्शे जालामयी कुरान जया कुराना के फ्रिजर मत ठंडा कर दिल চেষ্টায় এই জন্যই তো বলা হয় কোরআনটা আল্লাহ রসুল হলেন বাস্তব কোরআন আর আমরা কাগজের মধ্যে লেখা যেই কোরআন পাইতেছি এটা হল নকুশে কোরআন বাস্তব কোরআন হলেন আমাজান আশা বলেন তিরিশ পারা কোরআন হলেন আমার রসুলের পুরা জিন্দিগি এখন কোরআনের ফরক বরকত কোরআনের ফয়েজ সবাই নিতে পারে কোরআন স্পর্শ করতে পারে তেলাবত করতে পারে কোরআনের বরকত নেওয়া যায় কোরআন আর জ্বালাময় নাই রাহমতের এই এখন নরম হয়ে গেল। আল্লাহে জ্বালাময়ী নাই কোরআন সবাই ব্যবহার করতে পারে এই যে কোরআনকে ধরবে সে ব্যক্তির চরিত্রটাও নরম তবিয়তের চরিত্র হবে কোরআন কোরআনের সাথে আমাকে মিলাব দুনিয়ার কি জিনিসের সাথে অন্য বই পুস্তকের সাথে মিলালে হবে না কোরআনের সাথে মিলাবো কোরআন আমাকে কেমন করে চলতে বলছেন যেহেতু কোরআন আমাকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছে এই কোরআনটা আল্লাহ রসুলের উপরে যখন নাজিল হয় তখন আল্লাহ রসুল এত বড় যোগ্যতা সম্পন্ন মহামানব তিনি বলতেছেন আমি কোরআন পড়তে জানি না রেসুল পাক মধ্যে দেখা যায় আল্লাহর হাবিব তার কাছে দেখা যায় একটা চামড়ার মধ্যে লিখিত এই পাঁচটা আয়াত কোনো রাওয়ায়তে তিনটা আয়াতের কথা বলেন কোনো কোন রাওয়ায়তে পাঁচটা আয়াতের কথা বলেন একটা চামড়ার মধ্যে লিখা অবস্থায় এটা নিয়ে আসছে চামড়ার মধ্যে লিখা অবস্থা কেন যেহেতু রসুল বলছেন মা আনা কবিকারী দুনিয়ার মানুষের স্বভাব হল যারা উম্মি হয় আনপর যারা হয় মূর্খ যারা হয় তবে उम्मी तर्जमा मूर्ख दिया एटा शुद्ध होना मध्य मूर्ख काेना कि सल्लाम आल्ला पाक भाषा जब्दा व्यवहार करलेंट उम्मी शब्द उम्मी मानी आनपढ़ आनप मानी पढ़ते जाते जाेना और मूर्ख दुईटा एक समान ना তার কাছে চামড়ার মধ্যে লিখিত অথবা পাথরের মধ্যে লিখিত পাঁচটা আয়াত এটা নিয়ে আইসা আল্লাহ রসুলকে বলতেছেন এ করা অবিস্ম এই আয়াতগুলি লিখন অবস্থায় রসুল রসুলের সামনে জিবিল আল সাল্লা সালাম এইভাবে দিয়েছেন তখন রসুল বলছেন মা নবী पढ़ते जाना मानी हम पढ़ते जाना ना लिखते जाना ते जुक्ति हल जदीस पेश करल तुक्ति हल दुनिया जीवने मानुष मुखे मुखे को शब्द बोल जत लेखा ना करूक মুখে মুখে সুই উচ্চারণ করতে পারে তিনি যে বললেন মা আমি পড়তে জানি না এটা তো জিব্রাইলের মুখে শোনার পরে রসুল বলতে পারতেন যে হ্যাঁ আমি পড়তে জানি তখন এটাই হল তাদের দলিল তারা বলতেছেন জিবির আল সালাতাম একটা চামড়ার মধ্যে লিখা এই আয়াতগুলির সামনে দিলেন উনি এটা দেখা বলে যে আমি পড়তেও জানি না লিখতেও জানি না অন্য অন্য মধ্যে বলেন একবার দুবার তিনবার বলার পরে জিডির আলে সালাম তাকে এই তরিকা কে শিখাইয়ে দিল लोकटाता पढ़ते जाेना मुख द्वारा उच्चारण है लोकटा के चप दी लेखा पड़ा बाहर होता को कथा सारा पृथ्वी जुक्ति यटार मध्य खाटे जे पढ़ते जाने लोकटा के चाप दी की ताब पढ़ानो शिखते शिखाते लेखा शिखाते সারা দুনিয়ার যুক্তিকে রূপে সব ভাইলট করে গোটাকে সব খাত করে আল্লাহ পাক কেমত পর্যন্ত সমস্ত ইমানদারের সামনে এটা একটা যুক্তি তৈরি করে রাখলেন জিব্রিল আল এসালু আসসালাম তিনবার বলার পরে যখন তিনি তিনবার একই উত্তর করতেছেন তাকে এই কথাকে বললেন জিব্রাইল নিজের ক্ষমতার দ্বারা কোনো কাজ করতে পারে না জিব্রাইল পরিচালিত হয় আল্লাহ আল্লাপাকের ইারায় জিব্রাইল নিজের ক্ষমতার দ্বারা যদি কিছু করবে আল্লাহ আল্লাপাক বলে তাইলে সন্দেহ হবে এই জিব্রাইলকে রসুলের কাছে যখন পাঠাই মাজকানে নিজের ক্ষমতার মাধ্যমে কিছু রদ বদল সে করে ফেলবে তাহলে জিব্রাইলের উপরে বিশ্বাস সারা হয়ে যায় না انه لرسول كريم ذي قوه عند ذي العرش مكين مطاعا امين وما صاحبكم بمجنون ولقد رااه بالافق المبين <تصفيق> الله اكبر جبريل عليه الصلاه والسلام কিামত পর্যন্ত মানুষেরা বিপক্ষে যারা কোরআনের বিরুদ্ধেবাদীরা তারা হয়তো এই কোরআনের উপরে প্রশ্ন করবে জিব্রাইল আল্লাপাক এর তরফ থেকে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত যে কোরআন নি আসলো জিব্রাইলের ক্ষমতা বলে অথবা জিব্রাইল কিছু রদবদল করে ফেলছে অথবা কোন জিন্নাত অন্য ভিন্ন কোন জাতি জিব্রাইলের উপরে প্রভাবান্বিত হইয়া কোরআনটার ভিতরে অন্য কিছু ঢুকাইয়া দিছে এই কথা বীরুদ্ধবাদীরা বলতে পারে এই জন্য আল্লাপাক জিব্রাইলের জন্য কতগুলি গুনবাচক শব্দ কোরআনে নাজেল করল জিব্রাইলের শক্তি বয়ান করতেছেন সালামের। শক্তি বলতেছেন মধ্যে প্রশ্ন আসে আরে জিবরাইলের শক্তি বয়ান করে আমার মাকসদ হলে আমি আল্লাহ বুঝবো আমি রসুল বুঝবো এখানে কোরআনের মধ্যে জিব্রাইলের শক্তি বয়ান করার কোন দরকার তো নেই আমাদের তো জিব্রাইল মাকসদ না জিবরিল আলি সাল্লা সাল্লামের শক্তির কথা এই জন্যেই বয়ান করা হল আল্লাপাক বলেন হয়তো এমন একটা সময় আসবে কারো বিরুদ্ধবাদীরা তারা প্রশ্ন করে বসবে যে জিব্রাইলকে রাস্তা দিয়া কোরআন নিয়ে যাইবার সময় হয়তো কেউ তার মধ্যে প্রেশার দিয়েছে কোন জিন্নাতেরা তাকে জবরদস্তি করে তারা নিজের পক্ষ থেকে কিছু কোরআন মতো তারা ঢুকাইয়া দিছে না এটা করবার মতো ক্ষমতা পৃথিবীতে কাহাকেও দেয় নাই আমার জিব্রাইলের ক্ষমতা কত खा दिल शक्ति जमीन नीचे जिब्राइल एर पाखा टाइपा एक ढुकै दिल बस्ती जनसमुद्र सबा के निया समस्त जमीन टे आसमान पर्त जिब्राइल उठाइया फिल এই জন্য কোনো জিন্নাত কোনো জিনিস জিব্রাইলকে ক্যাপসার করে তার মধ্যে কোরআন ঢুকাইয়ে দিবে এই ক্ষমতা পৃথিবীতে কাহারও এত বড় শক্তিশালী ফেরেস্তা জিবরির ইসলাম শয় শত পর এটার কোনো ফেরেস্তাকে এতগুলি দেওয়া হয়নি কাউকে দুইটা কাউকে চারটা এইভাবে করে আসে বয়ান কোরআনের মধ্যে কিন্তু শুধু একমাত্র জিবরিল আলসালামকে পাখা হলো শৈশ এই শৈশ তো পাখা বিশিষ্ট অবস্থায় আল্লাহর পায় গাম্বার জিব্রাইলকে একবার দেখছিলাই রসুল বেহুশ হয়ে গেল হজরতে জিব্রাইল আলাম তুয়ালাম এত বড় শক্তিশালী ওয়ালা ফেরেস্তা গত শক্তিশালী ফেরেস্ত আল্লা পাক বানালেন এটা আকল হয়ে যায় আল্লাহ পাকের এত বড় বিশাল আরসটাকে আল্লাহ পাকের কোরআন বলতেছে চারজন ফেরেস্ত আল্লা পাকের বিশাল আসমানের মধ্যে আড়সটাকে বহন করে রাখল যখন জমিনের মধ্যে এই আরসকে যখন আল্লাহ কার্য যখন আসবে তখন বহন আসবে তাহলে কত বড় শক্তিশালী তারা এত বড় শক্তিশালী জিব্রাইল আল্লাহ রসুলকে নিজের ক্ষমতা বলে কিছু করেন না তিনবার বলছে আপনি পড়ুন আপনার প্রবুর নামে আপনি পড়ুন আপনার প্রবুর নামে তিনি বারবার বলতেছে আমি পড়তে জানি না আমি পড়তে জানি না কোন কথা নাই বার্তা নাই পরামর্শ নাই অমনিভাবে হঠাৎ করে তাকে আলিঙ্গন করে জড়াইয়ে ধরলেন রেসুল পাক সাল্লাহ সাল্লাম তিনি মানুষ कत फुट लम्बा छतुकु प्रस्तुर बयान आज जीबराइल आल्ला रसुल केकड़िए धरलें कि ब्यापार साथी की सम्पर्क पढ़ते परिना बार बार को मुख उच्चारण कर लेखा किंतु रसुल की चापइए धरलें আহ কে আমত পর্যন্তের কাছে সবক রেখে গেলেন জিভিল আলি ইসালাতাম জোর দিয়া যখন চাপ দিল চাপ দিয়ে যখন ছেড়ে দিলেন এবার রসুল বেধড়ক পড়তে শুরু করল ব্যাপারটাকে পরা পারি না যেটা এটা দূর হয়ে গেল চাপের সাথে কিভাবে তাকে পড়া ঢুকাইলেন এইজন্য জন্য ঢুকানের মাধ্যমটা সিনায় আর সিনায় ঢুকায়েছে। হাত দিয়া পরা হয় এটা আল্লাহ আকবর এটাকে মারিফত এলমে লুদি বলা হয় এই জন্য পাক থেকে কেমত পর্যন্ত একটা সিলসিলা জারি হবে এই অ্যালেমটা আসবে শুধু সিনায় আর সিনা পীর মুরিদি বুঝে আসে না হ্যাঁ একদল মানুষ বলে যে পীর মুরিদি এটা কি জিনিস এটা তো বুজি না এটা নতুন আবিষ্কার বুঝে আসে না এখন বুঝলা এলেম কেমনে ঢুকলো মুখেও পড়াইলেন না লেখাইলেন ইদাল্লাহ রসুল চাপ দেওয়ার পরে এখন পরে অ্যালেম ঢুকলো কোন দিক এটা বহুত বড় মুবারক সম্পাদ এই জন্য আল্লাহ এই সিনার বহুত বড় হিফাজত করা চাই বহুত বড় মোবারক জিনিস এটা এটার মধ্যে এমন একটা যোগ্যতার ক্ষমতা আছে আল্লাহ আকর এটার মধ্যে সব কিছুর ভাণ্ডার সব জমা হয় এর মাধ্যমেই সবকিছু রাস্তা খোলা হয়ে যায় এই জন্যই রসুল বলতেছে আর এবার দা সিনার মধ্যে আমি নূরের মতো ধপ করে এমন একটা কল মানুষের জন্য আমি তৈরি করে দিয়েছি মোমেনের কলবের দৃষ্টান্ত পেশ করলেন আল্লাহর কোরআন দিয়ে সেই নূরের মেশাল কেমন বাবা মাসালো নরিহি কামিশকাত বলে মানুষের কলবের মধ্যে যেই নূরটা অবস্থান নেওয়ার মতো এটার একটা জিনিস কেমন হল একটা তাকের মতো তাক তাক চিনেন না তাক বলে তাকের মধ্যে উদাহরণ দিচ্ছেন আল্লাহ পাক কামিসকাতিনিস ওই তাকের মধ্যে একটা চেরাক রাখা হয়েছে চেরাক চিনেন ল্যাম্প বাতি চেরাক। উর্দু ভাষায় চেরাক ব্যবহার হয় বাতি ল্যাম্প বলে এই চেরাকটা এখন তো এগুলি বুজা যায় খুব কম চেরাগের মধ্যে যেই চেরাকটা বোতল সাদা দপ করে এরকম সিসার মধ্যে তোল দিলে এই তোলটার মধ্যে আবার একটা সলতা দেওয়া হয় দেওয়া হয় না सोलता दे सदा देखें ना काचर ग्लि फक, फक काचर ग्लार मे आल्ला पलसे अब जैतुनर तोल खूब फ्रेश पर जईुनर तोल मध्य जमन रखला रखार पर इटार मध्य सोलता दिला इम देखते से, फक फक करते सदा धपधप करे जो एक आगन लागे दिलाताटार मदे बा এটা এমনি সাদা আবার সাদা তোল তার মধ্যে দিলা আবার আল্লাহ পাক বলতেছে এটার মধ্যে আগুন আসার আগেই চেরাগের আলো নির্দিষ্ট কোন দিকে থাকে না চতুর্দিকে যায় আল্লাহ বলতেছেন দিকে চেরাগের আলো নয় চেরাগের আলো চতুর্দিকে জ্বালিয়ে দিলে কেউ বলতে পারবে না ডান দিকে বেশি বাম দিকে বেশি পাটিশন দেওয়ার আগ পর্যন্ত বেরা দেওয়ার আগ পর্যন্ত এটার আলো চতুর্দিকে দিকে সমপরিমাণ যাবে আল্লাহ পাক বলে এমনি তো নূর নুরানির মতো হচ্ছে যখনই আগুন দিলা তার মধ্যে আরো হাজারো গুণে নূর বাড়িয়ে গেল আল্লাপা কি দৃষ্টান্তটা পেশ করলেন মোমেনের কলপ মিনের ভিতরে এমন একটা নূর আছে এমন একটা আলো আছে ওই আলোটা আল্লাহ পাক বানিয়ে দিবার সময় তার জন্য দুনিয়ার মধ্যে দিয়া পাঠাইলেন যখনই এটার মধ্যে আল্লাহ আকবার সর্বপ্রথম যখন সে পড়ল মুহাম্মাদুর রসুল্লাহ এবার এমনি তো ফক করে এই বাতিটার মতো এটা ঝলমল ঝলমল করতেছে যখন ইমানের নূরের বাতি যখন জ্বালায় দিলা আল্লাহ আকবর এবার তার মধ্যে আলো ছড়াইতে শুরু করলো এই আলোর সাথে যখন নামাজ আইসা যখন তেলাওয়াত মিলবে রোজা মিলবে হজ মিলবে বিভিন্ন আমল যখন তার মধ্যে আসতে থাকবে নুরু না আমি তোমাদের সামনে একটা দৃষ্টান্ত পেশ করলাম এই মানের মধ্যে এই তখন এটা আলো ভগ করতে থাকবে এই আলোয়ালা ইমানটা নিয়া খোদার বন্ধা যখন দুনিয়ার মধ্যে চলবে মোমিনের ইমানের আলো হাজারো মানুষ ইমানওয়ালা হয়ে যাবে এই জন্য নবী রসুল তাদের এরকম নূরের ইমানের প্রকাশটা বেশি ছিল সবচেয়ে সমস্ত আম্বিআই কেরাম থেকে ইমানের রসুল্লাহ পাওয়ারটা এত বেশি ছিল যার কারণে সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাপতিরা আগুন জালাইলে যেরকম আগুনের মধ্যে আইসা সব ঝাঁপ দিয়া পড়ে আসে না আগুন জ্বালাইয়ে দিলে প্রজাপতির মতো প্রজাপতিরা সবগুলি দোড়ে দোড়ে আইসা নিজেদেরকে বিসর্জন দিয়া দেয় মরে যায় শেষ হয়ে যায় তারপরও আগুনের মধ্যে দিয়া ঠিক আল্লাহ রসুল যখন সেই ইমানের নূর প্রজ্জ্বলিত যখন করলেন সারা পৃথিবীর থেকে কুঠি কুঠি প্রজাপতির মতো তারা ওই ইনূরের ইমানের মধ্যে ঝাপ দিয়া পড়া তারা নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিল এই আমরা রসুল দেখি নাই রসুলের আওয়াজটা শুধু শুনে গেলাম অধিকারী হবে আল্লাহর পায়গাম্বরকে না দেখেও যে ইমানের নূরের পাওয়ারটা এখন পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছে এই আমাদের হাজারও ব্যস্ততার রেখে ইমানের নূরের মধ্যে যে জাপায়া পড়ে যায় রেসুরে পাক সাল্লাহ সাল্লাম বিদায় যাচ্ছেন বিদায় হয়ে যায় তখন সেই ইমানের নূরের জিম্মাদারী দায়িত্ব দিয়া যায় আল হে আমার উম্মতেরা। আমি দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবো না এই ইমানের নূর এটাকে নিয়ে আমি একদিন জমিন থেকে চলে যাব ইমানের নূরের প্রতিচ্ছবি আমি হাক্কানি ওলামায়ে রব্বানির কাছে কে পর্যন্ত দিয়া গেল একদিন রাত্রে গভীর অবস্থায় হজরত নানুপুরি সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই বলতেছেন ও পটিয়ার মুফতি সাবুজুর রহমতুল্লাহ আলহ দরবারের মধ্যে একদিন ত্রেস রাত্রে তা পরে হজরতের পাশে বসা হজরত এসকের হাল মধ্যে এসে জিখিরাজ করতে করতে এসকের মধ্যে আইসা হঠাৎ করে তিনি হাত নাসে জলঙ্গা জঙ্গা স্যারে কামাক হজরত বলতেছে আরে অনেকেই তো বুঝে নাই নানুপুরি রহমতুল্লাহ আলাই বলে পটিয়ার মতিসাদ পাগলের মতো বলতেছে অদা মালানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই হাটাদারি মাদ্রাসার বাণীদের মধ্যে একজন त्तीजिजक मेला से आगुन आस्ते आस्ते आस्ते आस्ते अल्लाह गजारो अल्लाहर बंद कत आल्लाह हजरत खलाफा मध्य आगुन छड़े आटे से आगुन সেই আগুন দিয়া আল্লাহ রসুল দুনিয়াতে ওলামায় হাকানি রব্বানিদের কাছে দিয়া তিনি কবরের মধ্যে এই আগুন এই আগুন জ্বলতেছে সেই আগুনের মধ্যে এই জন্য আল্লাপাক তকদির ওই ব্যক্তির ভালো হবে যে নিজকে প্রজাপতির মত ওই আগুনের মধ্যে যাইয়া নিজকে জ্বালাইতে পারে আ। খুব ফসে ফন্দা মে বুলবুল কে খাতা সুল পে আশ কোকে বুলবুল জিন্দি বরবাদ ভালো অরে শিকারি বারবার বার বলতে তুমি আমাকে অ্যারেস্ট করলা তুমি ফাঁদ পাতলা গাছ লাগাইছি হারা চতুর্দিকে তোমরা এই ফুলের মধ্যে কেন আইসা নিজের না নিজেরা আটকায় পড়ল আমাকে কেন ধর এই আল্লাহ পাখির আরিফ বন্দারা যারা আল্লাহওয়ালা নিজের জীবনকে রাত্রেবেলা কাটাবে তাহা নিজের এই জন্য বলতেছিলাম রে বাবা জলা লাগবে নিজে না জ্বললে কেউ জ্বলবে না কারো ভিতরে জল রাখবে না এই জন্য কথা আগে জল তুমি জল এই জন্য রাত্রে গভীর হলে ঘুমহারাম হয়ে যায় ঘুমতা আল্লাহর কতদিন ঘুরাইবা আর কতদিন তোমার রহমতের হাত বাড়াইয়া আমাকে তোমার রহমতের কোলে উঠেয়া লও না তোমাকে পাওয়ার জন্য এই পাগলের মতো দৌড়াইতেছি জীবন তো শেষ করে দিলাম আল্লাহ তোমাকে গভীর অবস্থার ভিতরে কেউ নাই এই নিরিবিলি সময়ের মধ্যে তোমাকে যাক আজ জি আমার দা বসে আজ করতে সবচেয়ে মজা লাগে নিজের কে বিসর্জন দিয়া বলে আল্লাহ তোমার এসকের মারফতের এই আগুনের মধ্যে আমি জ্বলতে আসছি দয়া করে আমাকে জ্বালাইয়া দাও না এটা সিনা বসি আসে নিজকে জ্বালানো লাগবে বাবা জলঙ্গা জলাঙ্গা জমি কমা কমন জ্বালান জ্বালাইছে আল্লাহ মানুষের মধ্যে এই জ্বালাটা যে কেমন জ্বালা এটা বুঝানো খুব মুশকিল হয়ে যায় হজরত সৈয়দ হোসাইন আহমদ মাদানী পাত্র ছিলেন ছাত্র ছিলেন শুধু ছাত্র নয় হজরতের সাথে তার এসলাই সম্পর্ক আল্লাহ আকবার মাল্টার দ্বীপের মধ্যে ইংরেজেরা যখন সাইকলহিন রহমতুল্লাহ আলাইকে যখন অ্যারেস্ট করে হজরত মদনী রহমতুল্লাহ বলতেছে ইংরেজরা আমার ইংরেজের তোমরা মালটার দিমে অ্যারেস্ট করবা রমজানের একদিন দুই দিন আগের ঘটনা আমার হজরতকে একা নিও না আমাকেও সাথে নিয়ে যাও আমি হজরতকে সারা থাকতে পারবো না তারা বলতেছে অপরাধ করেছে একজন আরেকজনকে কেন অপরাধী বানাবো তোমাকে কেন আমাকে নিতে হবে গাড়িতে উঠেয়া যখন ব্যান গাড়ি দিয়া যখন তাকে নিয়া রওনা দিয়েছে সমুদ্রের পারে ইষ্টিমার করে মাল্টার দ্বীপে পাঠাবে হাজরা পিছি পিছিয়ে দৌড়াইতেছে পাগলের মতো হাটফেল করবে অনেক সময় পর্যন্ত দৌড়াতেছে যতই বাধা দিন বাধা মানে না তখন তারা বুঝছে যার আর এইটা কোর সাথে উঠাইয়ালাও যাওয়ার পরে ইস্টি উঠাইয়া মালটার দ্বীপে যখন হজরতে মাদানী রাহমতুল্লাহ আলী রাস্তার মধ্যে আছে তার ওস্তাদ সাইকলহিন রহমতুল্লাহ আলাইকে যখন নিয়ে যায় বলে আমাকে নিয়ে যাও নতুবা আমি সাঁতার দিয়া ঢেউয়ের মধ্যে পড়ে মারা যাব তারা মনে করছিল এটা অবাস্তব কথা মানুষ কি কোনোদিন মানুষের জন্য এইভাবে জীবন বিসর্জন করতে পারে হতে পারে না যখন স্টিমারে তাকে উঠাইলেন ইস্টিমার যখন ছেড়ে দিয়েছে হজরতে মদানী রহমতুল্লাহ আলাই সমুদ্রের মধ্যে ঝাপ দিয়েছে আমাকে আমার হজরতকে সারা কোথায় যাও আমি যাব। হজরত যেখানে যা আমি সেখানে যাই আমি মরব তারা তখন দেখলো আরে মানুষের জন্য মানুষ এমন পাগল তো পৃথিবীতে আর দেখি নাই তাকে তখন স্টিমারের মধ্যে উঠাইয়া নিলেন উঠাইয়া নেওয়ার পরে রমজানের মাত্র একদিন বাকি আল্লাহ আকবর মাদনী রহমতুল্লাহ সহসাইখানে আর শীতের দিনে ওস্তাদকে গরম পানি কোথায় দিবে পানি বরফের মতো কোথায় কিছু নাই মাল্টার দিবে তাকে বিসর্জন দিয়েছে বনবাস সেই বনবাসের মধ্যে নিজের গেঞ্জিটা উঠাইয়া বদনার মধ্যে পানি নিজের পেটের মধ্যে পানিকে গরম করতেছে বলে এমন হাজরত মাদানী রহমতুল্লাহ নিজের শরীরের ঠান্ডা গরম করতেছে হজরত বলেছো বলে হজরত চেষ্টা করেছি আমি জানি এই বরফের পানিকে ঠান্ডা করা যাবে না তারপরও আমার চেষ্টা ত্রুটি করি নাই আমাকে ময়দানে আল্লাহর কাছে বলবো আল্লাহ আল্লাহ তোমার একজন বুজুর্গ एक प्रिय बंदा उजुर पानी शर मध्य गरम कर देवर चेष्टा कर हजरत कान्दे फजर नमज पड़े कान्दे एक दिन पर रमजान शुरू हो जाए আর রমজান শুরু হয়ে যাবে দিন পর্যন্ত তারাবির নামাজ পড়ি আরে কপাল মন্দ আরে আমি বুঝি এই বছর আল্লাহর কোরআন শুনতে পারবো না এবার রমজানে বুঝি কোরআন শুনতে পারবো না আরে কোরআন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম তারাবি পড়তাম এবার বুঝি আর তারাবি খতম পড়া আমার ভাগ্যে জুটলো না এই জন্য আল্লাহর কাছে বিনায় বিনায় কান্দে আর ছাত্র হাজরত মাদনী রহমতুল্লাহ আলাই অন্তরটা ফাইটা যায় আল্লাহ পাখের কাছে দরখাস্ত করলেন তারা বিনাজ করান আমিও হাফেজ না আমার হাফেজ না। আল্লাহ! তোমার কাছে দরখাস্ত করি তুমি সব পারো তোমার ক্ষমতা আছে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক পাড়া কোরআন শরীফ পড়তে থাকব। আল্লাহ এটা তুমি আমার জেহানের মধ্যে মুখাস্ত করাই আল্লাহ এমন মুখাস্ত দিয়ে দাও আমি যেন আমারকে আল্লাহ পাখির কাছে চোখের পানি ছেড়ে দিয়া যখন শুরু করল আল্লাহ আল্লাহর জাতের কাসমরে মুসলমান সন্ধ্যার সময় এক পাড়া কোরআন শরীফ বিনা লোকমায় মুখাস্ত হয়ে গেছে তারাবির নামাজের মধ্যে বলতেছে হজুর আমি এবার তেলাবাদ করবো কি আমাকে মুখাস্ত করে দিয়েছেন আমি আপনি মুক্তি আমি ইমাম হয়ে নামাজ মধ্যে আল্লাহ পাকের জাতির উপরে বিশ্বাস হয়ে গেছে যে আগামীকালও মনে হয় আল্লাহ আমাকে এই সুযোগ দিবে ঠিক যেমন অবস্থা ডেলি এক পাড়া করে কোরআন শরীফ মুখাস্ত করে আর ওস্তাদকে কোরআন শরীফ তারাবিতে শোনা সারা জগৎকে আল্লাপাক দেখাই দিলেন উনত্রিশ রমজান পর্যন্ত উনত্রিশটা কোরআন শরীফেরা উনত্রিশ পাড়া মুখাস্ত করে উনত্রিশ পাড়া তারাবিচে আল্লাহ আকবর আগামীকাল তিরিশ পাড়া মুখস্থ করে শোনাবে ঘটনাক্রমে রমজানটা উনত্রিশা হয়ে গেল ঈদ হয়ে গেল খবর আসছে আল্লাহ আকবর হাজরী রহমতুল্লাহ আলহ বলেন পরে আমি ওই এক পাড়া মুখাস্ত করার জন্য কত চেষ্টা করলাম লোকমা ছার আর মুখাস্ত হয় এই জন্য বলতেছে কেমন ছিল তার নূরের আলোর মধ্যে নিজকে এমন জ্বালানো জ্বালাইলো আল্লাহ পাক আল্লাহ উনত্রিশ দিনে ২৯ বেড়া কোরআন শরীফ হয়ে যাক সারা জগতকে আল্লাহ পাক দেখাইয়া দিছে দেখ আরে আল্লাহ আল্লাহ আল্লা दिलर कनेक्शन एम ही एक दतर अल्लाह ये सोन परिणत बना दे এই জন্য বাবা এটা এমন একটা রত্ন এটা মূল্যবান সম্পদ আল্লাহ পাক মানুষের দিল দিয়েছে আল্লাহ পাক এমন অবস্থা তৈরি করলেন আল্লাহর রসুল এবার অটোমেটিক পড়া শুরু করে দিল এই জন্য এটা বহুত মূল্যবান সম্পদ বাবা এই কলপটাকে এই দুনিয়ার মানুষ সব মানুষ খাওয়া দাওয়ার জন্য কেউ চাষাবাদ করে হাটবাজার করে অসুখ হলে রোগের চিকিৎসার ব্যবস্থা আছে সব শরীরের খাবার শরীরের খাবারের জন্য বাঙ্গি ফুড মিষ্টি পোলাও কোরমা বিরিয়ানি কত রকমের খাবার যত পৃথিবীতে যা দেখতেছি এগুলি সব শরীরের খাবার রুহে একটাও এগুলি খায় না বাজারের মধ্যে যত কিছু দেখতেছি বাবা এটা রুহে খায় না রু খায় না রু বলতেছি বান্দা আমি চাই একমাত্র যেই আল্লাহ আমি রুকে বানাইছে। সেই আল্লাহর নাম ছাড়া আমার আর কোনো কিছু খাইলে পেট ভরে না এর জন্য আল্লাহ ইল্লা। ততমলু এই জন্য নাল্লা পাক বলেব বন্দা আিক করা এ মুহাম্মাদুর রসুল্লাহ जि कलब खोरकोरक चायज बाबा समय कत बेकार करवा निर्जनत बस एका बस निरिविर बस लो अकबर रात शेष रि उठ জমাতের আগে অনেক লম্বা সময় থাকে এবার বৈশা তুমি এক এক আল্লাহকে নিয়ে বলবা এই বন্ধা এইভাবে করতে থাকো করতে থাকো দেখবা তোমার কলবের মধ্যে নূরের প্রকাশ হয়ে যাবে